المكتب التعاوني للدعوة والارشاد وتوعيه الجاليات بأبها بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات واصلي واسلم على نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان إلى يوم الدين السلام عليكم ورحمه الله وبركاته بكل প্রশংসা الله سبحانه وتعالى সমীপে যার অসীম করুণা তার পরিবার পরিজন অনুসারী বর্গের উপর আল্লাহ সাল্লাহ মুহম্মদ ও আলাহ আলী মোহাম্মদ কামা সাল্লাহ আলা ইব্রাহিম ওয়ালাহ আলী ইব্রাহিম ইন্না কাহামিদু মজিদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনের আকাশেও দূরে আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমরা জানি আল্লাহ সুবাহানা আমাদের জন্য যে বিধানগুলোকে শরিয়াদ সম্মত করেছেন তার মধ্যে কিছু বিধান রয়েছে ফর্জ এবং এই ফর্জের পরেই রয়েছে যে বিধান তা হচ্ছে সুন্নাদ এবং মুস্তাহাব আল্লাহ সুবাহান তালা আমাদের প্রতি কতটা করুণাময় তা আল্লাহর এই যে বিধান সে বিধান থেকে আমরা অনুধাবন করতে পারি যে তিনি প্রত্যেকটি ফরজের পাশাপাশি কিছু নফল এবং সুনারকে করে দিয়েছেন এর কারণ হচ্ছে আমরা যখনই কোনো ফরজ কর্ম করতে যাই তখন সেই ফর্জ কর্মের ভিতরে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি কিছু না কিছু সমস্যা এটা তৈরি হয় কিছু কমতি এটা আমাদের কর্মর মধ্যে দিয়ে হয়ে যায় আল্লাহ সুবাহান হাত অত্যন্ত করুণা করে সেই ত্রুটি বিচ্ছুতি সেই কমতি সেই অসম্পূর্ণতাকে পূর্ণ করার জন্য সেই দোষ ত্রুটিকে মুক্ত করে ফর্জ কর্মগুলোর সেই ত্রুটি বিচ্ছুতিকে আল্লাহ সুবাহতলা দূর করে সেটাকে পূর্ণাঙ্গ একটি ফর্জ কর্ম হিসাবে কবুল করার জন্য পাশাপাশি তিনি রেখেছেন নফল কিছু কর্মকে যেমনটি আমরা সালাতের ক্ষেত্রে দেখতেছি যে ফর্জ সালাতের পাশাপাশি রয়েছে নফল সলাদ ঠিক একইভাবে ফর্স সৌমের পাশাপাশি আল্লাহ সুবাহানা রেখে দিয়েছেন কিছু নফল সাওম আর সেই নফল সওমগুলোর মধ্যে রয়েছে অন্যতম নফল সোম যা আমাদেরকে রমজান পরবর্তী মাস সাউওয়াল মাসেই রাখতে হয় যেটাকে আমরা সেত্তম্বিন সাওাল হিসাবে হাদিসের পরিবাসায় বলতে পারি সাওয়ালের ছয় রোজা ফর্স রোজার অনেক গুণাগুণ অনেক মর্যাদা আমরা জানি ফর্স সাউমের মতো নফুল সাউমেরও এক বিশাল মর্যাদা রয়েছে যেমনটি আমরা হাদিস থেকে জানতে পারি আবুদ ক্ষুদ্রি রিয়াল বর্ণনা করতেছেন আল্লাহ নবী সালাম বলেন আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন একটি নফুল সাওম পালন করে আল্লাহ সোবাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে ওই ব্যক্তির চেহারাটাকে জাহান নাম থেকে সত্তর বছরের দূরে সরিয়ে দেন সোবাহানোহান জাহান নাম থেকে নিয়ে যান একই রকম সুনান আত্মীর মিজির বিতারে আবু ওমামা আলবাহিগিয়ান্ন থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম বলতেছেন মানসামাউমান ফি সাবিহ যা আল্লাহ বাইনা বাইনা নারে রে কামা বাইনা সামা এ ওয়াল আর্থ আল্লাহর কোন গোলাম আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় যদি একদিন একটি রোজা পালন করে আল্লাহ সহান হওয়া তালা ওই বান্দার ওই নফল সৌমের প্রতি সন্তুষ্ট হয়ে ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে একটি পরীক্ষা তৈরি করেন একটি পরীক্ষা সৃষ্টি করে দেন যেই পরীক্ষার প্রস্তুত হচ্ছে কামা বাইনা সামা এ ওয়াল আর্থ যে পরীক্ষার প্রস্ত হচ্ছে আসমান এবং জমিনের মাঝে যত দূরত্ব সেই দূরত্বের সম পরিমাণ আল্লাহ এ হচ্ছে সাধারণ নফল সৌমের সাধারণ একটি নফল সৌমের মর্যাদা বিশেষ করে এ মাসে ছয়টি যে নফল সৌম রয়েছে সেই নফল ছৌমের মর্যাদা হচ্ছে এ মর্যাদার পাশাপাশি ভিন্ন ধর্মের একটি মর্যাদা যে ছয়টি ছওম পালন করলে আল্লাহ সুবাহানা ওই ব্যক্তির আমল নামায় গোটা এক বছরের এক যুগের দাহার শব্দটা হাদেশের বিতারে এসেছে শব্দিক অর্থে দাহার শব্দের অর্থ যুগ হলেও মহাদ্দেশিনগণ এর দ্বারা অন্যান্য বর্ণনার আলোকে বলেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এক বছরের সহম পালন। আল্লাহ নবী সাল্লাহ্লাম থেকে সাহেব মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের ভিতরে একটি হাদিস এসেছে হাদিসটি বিশেষ সাহাবি আবু আয়ুব আনসারী রাদি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলতেছেন আল্লাহ নবী সাল আল্লাহ বলেছেন মানসমা রা সোম্মা আতবা আহ সিদ্িন সোয়াল কানা কা যে মানুষটি রমজান মাসের সৌমগুলো পালন করলো অতপর ধারাবাহিকভাবে সাউওয়ালের ছয়টি ছাউন পালন করলো। কানা কাশিয়া সেজন সে এক বছরের শম পালন করল কিভাবে এক বছরের শওম পালন করল মহাদি সিংগন এর ব্যাখ্যায় বলেছেন আল্লাহ সুবাহ কোরআনুল কারিমের সুরাতুল আনা আমের ভিতরে বলতেছেন মঞ্জা আলহাসান ফালাহু আশু আনস আলিহা যে মানুষ একটি নেকির কাজ করলো একটি কল্যাণের কাজ করলো আল্লা সুবাহান তালা তার একটি কল্যাণের কর্মের বিনিময়ে তাকে ১০টি নেকি দান করবেন তাকে এর বিনিময়ে দশগুণ প্রতিদান দান করবেন রমজান মাসে আমরা ৩০টি রোজা রেখেছি আর শাহালে যদি আমরা ছয়টি রোজা রাখতে পারি তাহলে টোটাল রোজার সংখ্যা হবে ফরজ এবং নফল মিলিয়ে ছত্রিশটি আর এই ছত্রিশকে আমরা যখন দশ দিয়ে গুণ দেব তখন এর ফলাফল দাঁড়াবে তিনশো এর মানে বছরে যে একটি দিনের সংখ্যা রয়েছে সেই সংখ্যার কাছাকাছি একটা সংখ্যা আমরা এর থেকে পেয়ে যাই অর্থাৎ আমরা এই ছত্রিশটি রোজা রাখবো এর বিনিময় আল্লাহ সুবাহ আতলা আমাদেরকে গোটা এক বছরের তিনশো ষাট দিনের ছওমের প্রতিদান দান করবেন জি দর্শক মহামূল্যবান একটি আমল আমাদের সমাজে আমরা তাকালে বিভিন্ন ধরনের নফল কর্ম দেখতে পাই কিন্তু সৌমের ব্যাপারে খুব কম সংখ্যক লোককেই আমরা সচেষ্ট দেখি খুব কম সংখ্যক লোকই নফল সৌমের এই কর্মটি করে থাকে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা সাউওয়ালের ছয়টি রোজা গোটা বছরের রোজার সমতুল্য এর দ্বারা গোটা বছর রোজা রাখার প্রতিদান আমরা অর্জন করতে পারি প্রিয় দর্শক শ্রোতা ভাইবোনেরা উল্লেখ্য যে এ ছয়টি রোজা ধারাবাহিকভাবে ঈদের পরের দিন থেকে রাখাটাই হচ্ছে সর্বোত্তম পন্থা এবং এটাই হচ্ছে অধিকাংশ আলেমদের মত হ্যাঁ কারোর জন্য যদি কষ্টসাধ্য হয় কারো জন্য ধারাবাহিকভাবে যদি রাখা সম্ভব না হয় আর তিনি যদি এটাকে বিচ্ছিন্নভাবে প্রত্যেক সপ্তাহে একদিন দুই দিন তিন দিন করে রেখেও যদি তিনি এ ছয়টি শমকে পূর্ণ করতে পারেন তাহলে তাতেও এ শমের হক আদায় হয়ে যাবে তবে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আলেমদের একটি বড় অংশ বলেছেন যে রমজান মাসের সওম যদি কারো কোন কোনো সম্মত কারণে ছুটে যায় এবং সেটা কাজা বাকি থাকে তাহলে রমজানের সেই কাজা সমগুলো আদায় করতো এই সওয়ালের ছয়টি সওম পালন করা হচ্ছে উত্তম তবে অন্য একটি হাদিস যে হাদিস থেকে আমরা জানতে পারি যে আম্মাজান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা তিনি রমজানের কাজা সওমকে শাবান মাসে অর্থাৎ পরবর্তী রমজানের আগের মাসে তিনি কাজা করেছেন এর থেকে আমরা বুঝতে পারি যে সাহওয়াল মাসের রোজা কাজা রোজা থাকা অবস্থায়ও বিশেষ করে রমজানের কাজা রোজা থাকা অবস্থায়ও যদি কেউ পালন করেন তাতে এই সওয়ালের ছয় রোজার হক এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাতে কোনো সমস্যা হবে না তবে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে সওয়ালের ছয় রোজা সওয়াল মাসেই রাখতে হবে তাহলেই কেবল হাদিসে উল্লেখিত যে পুরস্কার বা প্রতিদান সেটা আমরা লাভ করতে পারব অতএব কারো জন্য যদি কাজা রোজা সমাপ্ত করে সাওয়ালের শয় রোজা রাখা সম্ভব না হয় তাহলে অবশ্যই তিনি কাজা রোজাকে তিনি বিলম্বিত করবেন কাজা রোজাকে তিনি অন্য মাসে রাখার নিয়াক করে সাওয়াল মাসের রোজাগুলো তিনি সম্পাদন করে ফেলবেন কারণ সওয়াল মাসের রোজা এটা সওওয়াল মাসেই রাখতে হবে কিন্তু কাজা রোজা রাখার জন্য এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই পরবর্তী রমজানের আগে যে কোনো মাসেই রাখা যেতে পারে আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেককে আল্লাহর আনুগত্যতার ধারাবাহিকতা বজায় রাখত শাহওয়াল মাসের এই গুরুত্বপূর্ণ ছয়টি রোজা রাখার তৌফিক দান করেন এ রোজাগুলো রেখে রব্বুল্লা আলমিনের সন্তুষ্টি অর্জনের আল্লাহ তৌফিক দান করেন এই রোজাগুলো রাখার মধ্য দিয়ে আমরা প্রত্যেকে যেন নিজেকে জাহান্নাম থেকে সত্তর বছর অন্ন বর্ণনা অনুযায়ী একশো বছরের দূরত্বে নিজেকে সরিয়ে নিতে পারি আমরা আলানবা মোহাম্মদ بها كم أطفروا سبل النجاة فضجوا بالشهادة ناطفينا فضجوا بالشهادة ناطفينا